ষড়বিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত ডাক্তার ভগবান রুদ্র ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবা করিয়া নিজের আসনে আছেন ভগবান রুদ্র ও ডাক্তারের সহিত কথা কহিতেছেন ঘরে রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন আজ বুধবার নন্দোৎসব আঠেরোই ভাদ্র শ্রাবণ অষ্টমী নবমী তিথি দোসরা সেপ্টেম্বর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ ঠাকুরের অশোকের বিষয় সমস্ত ডাক্তার শুনিলেন ঠাকুর নিচে মেজেতে আসিয়া ডাক্তারের কাছে বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন দেখ গা ঔষৎ সহ্য হয় না ধাত আলাদা আচ্ছা এটা তোমার কি মনে হয় টাকা ছুলে হাত এঁকে বেকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর যদি আমি গিরো গ্রন্থি বাঁধি যতক্ষণ না গিরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে এই বলিয়া একটি টাকা নিতে বলিলেন ডাক্তার দেখিয়া অবাক যে হাতের উপর টাকা দেওয়াতে হাত বাঁকিয়া গেল আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল টাকাটি স্থানান্তরিত করিবার পর ক্রমে ক্রমে তিন বার দীর্ঘ নিঃশ্বাস পড়িয়া তবে হাত পুনর্বার শিথিল হইল ডাক্তার মাস্টারকে বলিতেছেন অ্যাকশন অন দা নার্ভ স্নায়ুর উপর ক্রিয়া ঠাকুর আবার ডাক্তারকে বলিতেছেন আরেকটি অবস্থা আছে কিছু সঞ্চয় করবার জো নাই শম্ভু মল্লিকের বাগানে একদিন গেছিলাম তখন বড় পেটের অসুখ শম্ভু বললে একটু একটু আফিম খেয়েও তাহলে কম পড়বে আমার কাপড়ের খোঁটে একটু আফিম বেঁধে দিলে যখন ফিরে আসছি ফটকের কাছে কে জানে ঘুরতে লাগলাম যেন পথ খুঁজে পাচ্ছি না তারপর যখন আফিনটা খুলে ফেলে দিলে তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম দেশেও আম পেরে নিয়ে আসছি আর চলতে পারলাম না দাঁড়িয়ে পড়লাম তারপর সেগুলো একটা ডোবের মতো জায়গায় রাখতে হলো তবে আসতে পারলাম আচ্ছা ওটা কি ডাক্তার বলিলেন ওর পেছনে আরেকটা শক্তি আছে মনের শক্তি মনি বলিলেন ইনি বলেন এটি ঈশ্বরের শক্তি गड फोर्सनी मक्ति श्रीरामकृष्ण डाक्तर आमस्था क्यों कमे गोनी कमे जा दिन ब्राह्मणी आटाना कमे गई नाचते लागल ठाकुर डाक्तर स्वभाव देखिया सन्तुष्ट हे डाक्तार स्वटी बस ज्ञान दूटी लक्षण शांत स्वभा আর অভিমান থাকবে না মনিবলিলেন এর ডাক্তারের স্ত্রী বিয়োগ হয়েছে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন আমি বলি তিন টান হলে ভগবানকে পাওয়া যায় মায়ের ছেলের উপর টান সতির পতির উপর টান বিষয়ীর বিষয়ের উপর টান যা আমার বাবু এটা ভালো কর ডাক্তার এবার অশোকের স্থানটি দেখিবেন গোল বারান্দায় একখানি কেদারাতে ঠাকুর বসিলেন ঠাকুর প্রথমে ডাক্তার সরকারের কথা বলিতেছেন শ্যালা যেন গরুর জিভা টিপলে ভগবান তিনি বোধহয় ইচ্ছা করে অরূপ করেন নাই শ্রীরামকৃষ্ণ না তা নয় খুব ভালো করে দেখবে বলে টিপেছিল